সম্মানিত উপস্থিতি আজকের এই অনুষ্ঠান আছে আশেপাশে সোসাইটির মাঝে সত্যি কিনা না গতানুগতিক অন্য অনুষ্ঠান থেকে এই অনুষ্ঠানের কিছু মত এটা কিছু পার্থক্য আছে এটা আপনারা ইতিমধ্যেই বুঝছেন আর আমরা এই অনুষ্ঠানের দুইটা পর্ব থাকবো ইতিমধ্যেই জন্য লেখা আছে যে একটা পর্ব হইবো আলোচনা আরটা হইব প্রশ্নোত্তর আমরা এখানে আপনি যদি কোনো কিছু না বুঝেন তাহলে আপনি এই বিষয়ে আলোচক জীকার করার অধিকার রাখেন আপনি লিখিত ভাবে আয়োজক যারা আছেন তার কাছ থেকে কাগজ এবং খলম নিয়ে আপনি লিখিতভাবে প্রশ্ন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের হাতে ফাটাই দিলেন ইনশাল আমরা অনুষ্ঠানের শেষ পর্ব আমরা সব থেকে আকর্ষণীয় পর্বা যে দর্শকদের প্রশ্নের উত্তর দেবো ইনশাল সম্মানিত উপস্থিতি এই গত বছর আমরা এই বিয়ানীবাজার এলাকা বা সিলেট এলাকা বা বাংলাদেশ এলাকার যত ওয়াজ মাফি লইছিল এবছর ওয়াজ মাহফিল কি তা কম হইছে না বেশি হইছে না জাগাত আছে বেশি হয়েছে দিন দিন ওয়াজ মাহফিল বাড়ের কিন্তু আমরা আমরার আমল আখলাত আমরা ইসলামী অনুষ্ঠান ওর ইসলাম গ্রহণ করার প্রবণতা বা ইসলাম মানার প্রবণতা বাড়েন না কমের ওয়াজ মাহফিল বাড়ের কিন্তু ওয়াজ মাহফিল যে না আজকে ওয়াজ মাহিলক যদিও বাড়িতে বিয়ান অনুষ্ঠান হয় তখন বুঝবা ইসলাম কত গান আছে আর কত নাই ইংরেজিতে হাউ মেনি পেডি হাউ মেনি রাইস তখন বুঝবা যে কত গমে কত সম্মানিত উপস্থিতি তো অন্যান্য গতানুগতিক অনুষ্ঠান কিচ্ছা কাহিনী হওয়া হইত নাই কোন আজগবি কিচ্ছা কাহিনী হওয়া হইত না যাতে আপনারা আসিবা সুবাহান্লাহ কইবা আর বাড়ি যেতে কিচ্ছু লিয়ে দিতে এলা অনুষ্ঠান না আল্লাহ সুহান দান সম্মানিত উপস্থিতি আজকের এই অনুষ্ঠানের যে আয়োজন করেছেন যুবক যুবকহলরে তো আমার আলোচনার মূল যারে আমি সম্বোধন করি আলোচনা রাখবো তারাইলে যুবক হল বর্তমান সময়ে যুবকরা সব বেশি যে বিষয়টা লাইয়া ব্যস্ত এটার নাম হইলে কি ফেসবুক সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ইউটিউব অতালইয়াই লাগিয়া যুবকরা বেশি ব্যস্ত যুবকরা ব্যস্ত হই লাগিয়া যে গেমস লইয়া যুবকরা আজকে যে অনুষ্ঠানের নামে অপসংস্কৃতি লইয়া মিউজিক ডান্স গান ডেইটিং প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা ব্যাকওয়ার্ড মানে ব্যাকডেইটেড ওয়ার্ড এখন ওই লাগিয়া রিলেশন হ্যাঁ অতালইয়া এখন কেউ ব্যস্ত এই অবস্থায় এই এলাকার যুবকরা যে উদ্যোগ মিশন যখন বিভিন্ন এলাকার যুবকরা বিভিন্ন অপসংস্কৃতি চর্চা করার এই অবস্থায় এই এলাকার যুবকরা যে এ ধরনের একটি শিক্ষামূলক একটা আলোচনা অনুষ্ঠান ইসলাম রে জানার ইসলামরে মানার লাগিয়া যে তারা একটা উদ্যোগ মিশন আমরা তারা সাধুবাদ জানাইয়া এবং সতর্ক হইয়া যে এই ধরনের জিনিস যদি আপনার ইনভলভমেন্ট থাকে তাহলে এটা থেকে বাড়ি কাজ নয় কারণ বর্তমান যে সমাজ ব্যবস্থা না বেশি মানুষ ব্যস্ত থাকে যখন তখন কল রেট হাই আর মানুষ যখন ঘুমাই যায় মানুষের খাম কাজ শেষ হয়ে যায় তখন কল রেট ফিদা কম খার লাগে ব্যস্ত মানুষের লাগি না অলস মানুষের লাগিয়া অলস মানুষের লাগিয়া এই সময় রিলেশনের লাগিয়ে রয়েছে হাত চানি দেওয়া চাপ দিও তোমার কৌতুকুনবার গান এটা আমরা বন্ধ করতাম ফারিয়ানা সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠান প্রথম জেনে আলোচনা রাখলা যে মৌলানা নিজামুদ্দিন জীবন ব্যবস্থা দিছিল সেটার নাম হইল গিয়া আল ইসলাম ইসলাম অর্থ কিতাব না ইসলাম অর্থ হইলে আত্মসমর্পণ ইসলাম মানে ইসলাম মানে হইল যে নাম্বার মৃত্যু দান করবা পরিচালিত করবার তাহলে ওইটা কোন পদ্ধতিতে কোন তরিকায় চিসিয়া তরিকায় নকসবন্দিয়া তরিকায় মজাদা তরিকায় বিবাজারী তরিকায় সিলেটি তরিকায় সৌদি আরবীয় তরিকায় ইন্ডিয়ান তরিকায় কোন মাদ কোন তরিক না রসুলাম তরিকা হার তরিকা হইত সাল্লা হয় তাহলে আল্লাহ সুহান ও তালাই এটার খবর কর্তা আর এটা ইসলাম হইতো না আপনারা কি দেখুন রসুলের তরিকা সারা কি ইসলাম হইতে পারে আলহামদুলিল্লাহ রসুল সাল্লা তরিকা ইসলাম হইতো না আল্লাহ সুবাহ বিভিন্ন আয়ত আল্লাহ সুবহন যে তুমি জান যদি আল্লাহরে তুমি আল্লাহ তাহলে আমি অনুসরণ করো আল্লাহ সুবাহ জাগা কৈছেন যে আতিহ আসুল আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো আল্লাহ সুবহান তেত্রিশ নম্বর আয়ত হয়েছেন আমল সমূহে নষ্ট করিও না আমল আল্লাহ সুবান গ্রহণযোগ্য হইত না যদি এটা ইসলামিক তরকায় না হয় আর ইসলামিক তরীকায় আমল হইতেইলে অনুসরণ হইতেই মোহাম্মদ রসুল্লাহাল ইসলামের অনুসরণ হইতইব এটা ভূমিকার আলোচনা করি আর এই আলোচনা আপনারা হতে হইব আশেপাশে মা বহিন যারা মাইকোর আওয়াজ যত দূর হয়ে আপনারা যারা অনেকের দাওয়াত দেওয়া হয়েছিল অনেকে আইতা বাড়ছেন না বা অনেকে বাধাগ্রস্ত হয়েছেন বিভিন্ন কারণে আপনাদের মনোযোগ সহকারে আমরা আলোচনা শুনুকা আপনি যদি আইতে না পারেন বাড়িতে প্রশ্ন পাঠাইতে পারবো মা বই নকল যারা আসেন তারা কর্মব্যস্ততা একটু বন্ধ করুক প্রত্যেকদিন এই ধরনের প্রোগ্রাম হয় না আপনি প্রত্যেক ইচ্ছা করলে এই ধরনের প্রোগ্রাম আজকে এটা গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা হন এত আপনি এটাতে গিয়া ফায়দা উঠার চেষ্টা করুক কা কারণ এটা গতানুগতিক কোনো মাহফিল না কোন ইসলাম বিরোধী কোনো নাই কোনো বেদাত হতাকা হতে নাই রসুল এমন একটা মাহফিল যে মাহিলের লোকীয় রসুদালাম হোসেন জিকিরর মাহফিল আমরা দেশের জিকিরর মাহফিল মানুষ মনে করলে যে জিকির করে জিকির মাহিন বাসে দিবাই ভাই যায় জিকির করেিরর মাহফিল এবং কিভাবে জিকির করতে হইব যে জিকির করলে আল্লা সুবাহ করবা আর কোন জিকির সামাজিক তরিকা হইব এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা ইনশাআল্লাহ আলোচনার মাঝে আইব তা আমরা যে কথা খুব আসলাম যে ইস্তাহা আর আল্লা কথা রসুলের কেরাম রাজি আল্লাহ আমার কথা আপনারা বুঝলেন আমার বাড়ির লোক গুলাম বিয়ানী বাজারে বাসা অত বেশি চেঞ্জ নাই বুঝার তো কথা কিন্তু আপনারা মাত্রা না বুঝা যান না যে আমি বুঝতাম না সৌদি আরবের মানুষের খারাপ উচ্ছেন সাহাবায় কেরা আমরা যারা রসদামর সঙ্গীসা দিয়ে আসলাম আল্লাহ সুবান তারারে পছন্দ করছেন নবী মোহাম্মদামর সঙ্গীসাথী হিসাবে আমার যুগ তার পরবর্তী যুগ সেই সর্বোত্তম যুগের মানুষ গুলা যেইভাবে ইসলাম মানছেন সেইভাবে ইসলাম মানা উইলিয় আল্লাহ সুবাহ মকব আল্লাহ সুবাহ গ্রহণযোগ্য তারা যে নামাজ পড়ছেন নামাজ পড়তেই তারা জিকির করছে বিয়া করাইতে হইব আপনার মাত্র সময় যে কোন সময় নিয়ে ফাঁসি যাই কোন কথা কইয়া যে ইসলাম সব বালা বুঝছেন তারা সাহাবাই কিরাম রাধি আল্লাহ তারা লেখান করিয়া আমরা ইসলাম বুঝতে হইব সম্মানিত উপস্থিতি যে সর্বশেষ চূড়ান্ত সেই যে ইসলাম ইসলাম মূল উৎসি ষাটটা ইসলামর উৎস কয়টা ষাটটা কেদা কীতা হাদিস ইজমা এবং খিয়াস কটা উৎস ষাটটা উৎস ইসলামর শরীয়তর উৎসি ষাটটা কয়টা ষাটটা এর মাঝে মূল উৎসি দুইটা মূল উৎস কয়টা যারা মাদ্রাসা পড়ছেন তারা তো জানেন স্কুল ও যারা পড়ছেন ক্লাস সেভেন এইট নাইন টেনে আছে বিদায় হজর বাসন আছে কিনা না আসেনি বিদায়ী বাসন রসিল আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি তোমরা যতদিন পর্যন্ত এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে কখনো হবে না উৎস আর এই মূল সহায়ক উৎস হইলে গিয়ে ইসমা এবং কি আর এই যে আমরা ইসলাম রে মানতাম এই ইসলাম রে বুঝতাম ইসলাম রে জীবন ব্যবস্থা হিসাবে মানতাম ইসলাম কিন্তু আমরা সবাই বুঝিনি সবে কি কোরআন আমরা করতাম পারি কোরআন বুঝি না সবে কি হাদিস বুঝি বুঝি না সবে ইসমার মাধ্যমে আমরা কি তা করতাম ক্ষেত্রে কি ইসলামিক কোনো দিক নির্দেশনা দিছে কিনা না আমরা যদি কোন আন কাছে যাই আল্লাহ সুবহান আমরা রহম হল্লা সুবহানি তুমি যদি কিছু। তুমি অজানা মানুষ হোক তাহলে তুমি জিকার আহলে জিকির মানে যারা যারা নলেজেবল যারা আলেম যারা এই বিষয়ে জ্ঞান রাখে তার জিকার করো আপনি মাস্টার্স পাস করিয়া বিয়ানীবাজার কলেজটা আইয়া আপনি খেত যদি লাগেন কোন টানে জ্বালা খুঁজতে তারা উগুদিয়া তাই নলেজে আমরা তার জিকার করি ইসলাম এমন কোন ধর্ম নাই এমন ইসলাম এমন কোন দিন নাই ইসলাম এমন কোন জীব ব্যবস্থা যেটা আফল বিরোধী যুক্তি বিরোধী ইসলাম এ ধরনের নাই হ্যাঁ ইসলামের অনেক জিনিস আছে হয়তো আমার আকলে দর্ত নাই যুক্তিতে আপনি দেখতে হইব সাহাবাই কেরামের কাজ হইব আলোর অনেক জিনিস আছে আপনার আমার কাজার দর্ত না যেমন আল্লা সুফানা তালায় আমরা যখন আমি যখন ছোট আসলাম আমার বয়স হইব পঁয়তাল্লিশ বছর আমরা যখন স্কুলে পড়তাম তখন স্কুলে গিয়ে আসলে হইতা যে পৃথিবী দূরে সূর্যতার জায়গাতে আছে কিতা করতা কৈতা ভূগোলের মাঝে ফলাইতা যে বিয়ে ঘুরে আর সূর্য তার জায়গা স্থির থাকে আর মসজিদও গেলে না না কারণ আল্লাহ করেছেন আমি গিতা করছি কিলা মারিয়ে দিছি ফৃথিবী তো স্থির আছে সূর্য ঘুরে আমি আমার ছোটবেলা কইয়ার প্রাইমারি আর মসজিদ খান্দা কাজে এক জায়গা গেলে এক লাখানো লাখান গেলে আরো জায়গায় আমরা কনফিউজ কিন্তু আল্লাহ সুফহান বছর আগে নবী মোহাম্মদ যা কিছু আছে সবকিছু কিতা করে সব কিছু ঘুরে দেখে কৈছেন আল্লাহ সুবহান পৃথিবী ঘুরে জাগাত কোরআন আইস কোরআন কাজ এটা অনেক জিনিস আছে এখন আমরা বুঝিয়ান না সাহাবাই কেরাম রাজিয়াল্লাহ আজমাইন তারা কোন প্রশ্ন করছেন না যেটা আল্লাহ আল্লাহ কইস তারা কই সামিয়ান তার আলেমগনৈল নবীর উত্তরাধিকারী খারা উত্তরাধিকারী আলেমগনৈলাকি নবীর উত্তরাধিকারী নবী মহম্লামে দিন আর দেহাম রাখিয়া গেছেন না আমরা কি তা রাখিয়া গেছেন জ্ঞান রাখিয়া গেছেন নলেজ রাখিয়া গেছেন এই নলেজের উত্তরাধিকারীর লাগিয়া আলেমগন ওলামা ওলামা হইলিয়া আলেম আলেমের বহু বসুন আলেমগন নবীর ইলম উত্তরাধিকারী কিন্তু এখন তো মুসিবত আট হয়ে গেছে ইত্তরাধিকারী যে কইলে আরোজনে বাবু একজনে উবিয়া কইলে আরোজনে বইয়া ঠিক আছে কিনা না একজনে কইরা যে জনজান আমার ঘরে দোয়া আছে জনে কইরা দুয়া। একজনে কইরা নাবিন আলে আমরা কি এক আছি এক না খালি তো মাসলাত মত পার্থক্য নাই এখন মত পার্থক্য যাইতে যাইতে এমন অবস্থা হয়েছে দাড়িত মত দাড়ি দেখলে বোঝা যায় এন দলর। টুবি দেখলে বোঝা যায় কোন দলর। পাঞ্জাবির কাটিং দেখলে বুঝা যায় কোন দলের ওলা মানে আমরা আল্লাহ আমরা রব খয়জন আমরা রসুল খয়জন আমরা দিন কয়টা আমরা গাইডবুক ওই একটা কোরআন করিম আমরা এই কোরআনার ব্যাগকে ওই লগিয়া একটা রসুল হাদিস এই কোরআন এবং হাদিসে বালা করি বুঝছেন একগুরো মঞ্চে তারা খারা সাহাবায় কেরাম রাজিয়া এই ইসলাম আলেমদের দায়িত্ব আসল তারা এটা পিতা কর্তা বুঝাইয়া দিতা একজন এখন আমার আপনারা যদি স্বীকার করি অন্তাকে বিয়ানী বাজার দিতাম কিলা আপনি কইতামি যে ও বিল্ডিং এর উফেদি উঠিয়া ও বন্দর মাঝে ফোরিয়া ও খালেদি হাতরিয়া তারপরে আউরের উপায় গিয়া তারপরে গিয়া বাজার ওখানে আপনার দায়িত্ব না যে রাস্তা আছে কয় রাস্তা থাকলো নে তরিকা কয়টা নে বাদ দিলাইছি আমরা আপনার তরিকা বানাইছি আমরা সিলেটি তরিকা বানাইছি আমরা জখিগঞ্জির তরিকা বানাইছি আমরা সৌদি আরবিকা বানাইছি মদিনারটা হইরা হেউলিয়া ইজিপ্টরটা হইরা হেউটা হইরা ইন্ডিয়ানটা হইরা একজনে এক পাকিস্তানিটা হইরা একজনে একক রাস্তা দেখাইরা এক বেজাল জিনিস বেশি বাড়ি যায় তখন যখন মানুষের গিয়া কিনতে চায় ও জিনিস ব্যবহার করতে চায় তখন তার দায়িত্ব ক্ষমি যায় না বাড়ি যায় তেল কিনা তেল হইলো কি জাত আছে বেজাল যখন তেল হয়ে যাবো তখন আপনি কিনাত গেলে আপনার তখন দায়িত্ব বাড়ি জীব না জায়গা থাকবো দায়িত্ব বাড়ি বাড়িয়ে দিবো আপনার সঠিক কোনটা সঠিক আপনার তোকে এবার করতে হইব আপনার চেক করি দেখতে হইব যে কোন জিনিসটা ওইটা খাটি যেহেতু আমরা ইসলাম লই আমরা এখন থাকতাম ফার্সি নয় আপনার দায়িত্ব বাড়ি গেছে কোন আলমের সুনর্ তরিকা হয়ে রা কোন আলমের সুনর্ন আলমের সুদ সাহ্লাহাম সাহব যে ইসলাম ও ইসলাম দেখাই রা ও ইসলাম রাখ আর এই ইসলামের হাতে আপনার রেসপনসিবিলিটি বাড়ি গেছে আপনার দায়িত্ব সোল্লাফ অনেক বেশি একতেলাফ দেখ তখন তুমি তাই আলাইকুমি তুমি আমার সুনত এবং আমার খোলা ভাই রাশেদার যখন এখন আমরা রসদালাম চোদ্দশো বছর আগে আমরা তাকে বিদায় গিয়া যে ইস্তাম আছে ইসলাম বিভিন্ন দেখান বাড়ি আল্লাহ সুহান করবো যারা পরিশ্রম করবো যারা মজাহেদা করবো আল্লাহ সুবাহ তারারে তান ফদে পরিচালিত করব আমার উঠিয়া আপনি সিলেট রেল স্টেশন গেছেন ভারত ইন্ডিয়া ঢাকাত যাইবার লাগিয়া আর উঠে গেছেন আপনি চিটাঙ্গে যাইবা কই ঢাকা আপনার সব জায়গা আগ পর্যন্ত আপনি সঠিক ইসলাম কোন ইসলাম রসুরের তরিকা আর কোন ইসলাম সামাজিক তরিকা কোন ইসলাম বুজুরগান দিনের তরিকা কোন ইসলামের তরিকা কোন ইসলাম সৌদি আরব তরিকা কোন ইসলাম বাংলাদেশের তরিকা এটা করতে হইব আমরা খুব ভালো বুঝি এসান নামাজ ফরজাত ফরলে অসুবিধা আছে নাই সব বেশি না অনেক মানুষ কয় নিষেধ কই দেখাও সৈর নিষেধ দেখাইতে পারবা নিষেধটা বুঝতেই ডাক্তার সাহেব গেছেন আপনার মাতার বেদনা কইসেন ডাক্তার সাহেব প্যারাসিটামল ট্যাবলেট লেখিয়ে দিয়া কইস এক যুগ এক যুগ এক মানে কি একটা করে তিনবার নিষেধ কারণ যেটা নির্ধারণ করে দেওয়া হয়ে গেছে অক্টলিয়া তাহলে এখন ছয় রাখাত আর ওই তো আমরা কি করতে হইবো আমরা দায় দায়িত্ব কমিয়ে গেছে না বাড়ি গেছে কারণ আলাই কইছেন যে দিন এক সময় হইব গুলাটে দিন হইব ইয়া দু দরজার দাঁড়াইয়া ব্যস্ত আও তার দেখে সারাদিলে দিইবা আপনার আমার আপনার দেশে যে দাও তোর প্রত্যেকে তার দোলের দিকে দাওয়াতদের সত্যি কি না না না না না না না না না না না প্রত্যেকে তার তরকার দিকে যাওয়া দে আমার তরীকি সব থেকে তরিকা এটা না না আমার তরীকা এত্যকে তান তরীকা তার দল ওদিকে মানুষে আহ্বান করা আপনি খুব খুব পাবা দ্বারা রসুলের তরিার দিকে আহ্বান করে খুব খম মানুষ পাবা যে রসুল সাহাবাই কেরামক লে জেলা ইসলাম মানুষ খর সাইনবোর্ড আছে আমরা আদালতে সাহাবা সাহাবাই কইবা। আমি একটু করে আলোচনা একটু বিতরে গেলে আপনারা বুঝবা যে আমরা ক্ষতকান সমাজের মানুষ মানরা আপনি রাগ করতে পারেন কিছু করার নাই আমরা বাড়ি থেকে এই উদ্দেশ্যে না যে আমি আমার তরিকার দিকে এই উদ্দেশ্যে বাড়িতে বাড়াইছি না বাড়ি থেকে এই উদ্দেশ্যে বাড়াইছি যে ইস্তামের দিকে মানুষের আহ্বান করবার লাগে আল্লাহ সুবান তার চেয়ে অধিক উত্তম সার কথা মানুষের আল্লাহর দিকে আহ্বান করে আমরা কইতাম না যদি ষাটজন মালিকাই হয় আপনার তো এলাকার সচেতন শিক্ষিত মানুষ সকল বিচারিক মানুষ সকল ষাট জন মালিক হইলে কি দা হইন নি যে ষাটজন মালিক হইছে দলিলারী পুরানা দলিল মালিকর কাছ থেকে কিনছে না অন্য কাছ থেকে কিনলিছে সঠিক সত্তাধিকারীর কাছ থেকে কিনছে কিনা না ওটা দেখা লাগবো কিনা না তেইশামর কথা কইলে কই যে না বা সব ঠিক আছে সপ্তাহ তো সবটা তো ঠিক আছে সব কথা সত্তাধিকারী ঠিক হতে পারে দুই ভাই মালিক থাকলে হইব বা এক বাই এক বন যদি থাকে বনির অত্ব থাকবো বৈন্য হাজার বেসিছে ভাই আরো জনের সত্য আছে দুজনের দলিল ঠিকবো না না আর যদি বাফে আগে বসিলাম দেখতে কোন জায়গা আছে এক জায়গাটা দেখলাম যে দুইটাও ঠিক এর না হইটা ঠিক না দেখতে হইব যে কোনটা গাছ কোনটা ঠিক আছে কিনা আল্লাহ বুঝার চৌফিক দান সম্মানিত উপস্থিতি যুবক বা আপনার অনেক বেশি দায়িত্ব বাড়ি গেছে যেহেতু আমার মত দল হইবা দল হইবা এ আলোচনা শুনছেন না আপনারা ওয়াজ মাফিল গেলে যে আমার টাও ঠিক হৌদে রসিল একটা অট্টইলে আমারটা তারা কত ফের সান আসল স্বর্ণযুগর মানুষ দিন হিকার লাগে কত তারার মাদ্দা কত তারার প্রচেষ্টা তারা এটা হয়েছেন সেই একটা দল কোনটা তারা ফলেও চাইছেন যে সে ও দল তো আমরা থাকতাম তখন রসুল সালিস মা এবং আমার ইমান আছে ও একদল তা উল্লাখান আমার আমল হইতেইবল আমল উল্লা খান আপনার আমার জিকির হইতেইবল জিকির খান আপনার আমার দুয়া হইতেই একদল আপনার আমার ফুরির বিয়েবর মানুষের ফুড়ির তাকে কর্তা নাইলে করা যাইব করা যাইত না আল্লাহ সুবাহ আমরা বুঝার তো সম্মানিত উপস্থিতি যে কথা পদ আসলাম যে ইসলাম হইল গিয়া আল্লাহ যেটা কইসেন যেটা যে ইসলাম সাহাবাই কেরাম মানছেন এটা বুঝতে হইলে খারাপ যেতে হইব আপনি আলেমর কাতেন যদি আপনি না বুঝেন কিন্তু আলেমর দায়িত্ব হইল গাই না আপনারা কি তা করতাম রসুলের তরিকায় দেখাইয়া আমরা দেখো যখন যুবক ছেলেরা গিয়ে অনেক সময় প্রশ্ন করে যে হুজুর আমিতো বুকারিত কান ফুড়ছি আমি তো মুসলিমও কান ফুড়ছি তখন দেখবা কিছু আলেমহলার জবাব দেয় বালাতো আলেমহল আছেন মাসাল্লা সব সময় খোয় তুমি ফড়ছো বালা কথা আরো ফোড়ো আরো বই নেও হুজুরের কথা একটা বই তাকলে দেয় না কিছু হুজুর প্রশ্ন করবা তুমি কি মুফতি কেদা প্রশ্ন করেন তুমি যে গান করছো তুমি কি মুফতি নি তুমি মাথায় করছো নি কে দায় মুি হইলে কি তাহলে আল্লাহনি লেখাপড়া করলে তার দরকার আছে আপনি তো করছেন কারণ ইসলাম ইদেশ আস আরবি ভাষা ইসলাম আরব দিয়েছ কি ভাষায় নাজির তারপরে এটার অনুবাদ করা হয়েছে কোন ভাষা ফার্সি ভাষা তারপরে এটা ইগন ভাষা হয়েছে উর্দু ভাষা আর তারপরে আমরা বাংলা ভাষা হয়েছে এখন বাংলা ভাষায় বোখারি মুসলিম তিরমিজি নাসাইবনে মজা কোরআন তফসির আপনে ফাইবা তফসির কাছি তফসির কর্তুবী প্রাচীন তফসির রেগুলার অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ এটা খারাপ করছে করছেন খারা করছেন ওই যে রসুলা করছেন ওলামা ওর আসা লাম্বিয়া এই ওলামারা এটা করছেন যে যাতে জেনারেল শিক্ষিত মানুষ বুঝতে পারে সে যেন ইসলাম সমাজে দেখবা যে মানে অমর বাবা যে তুমি কিতাব বুঝবা ফড়িয়া যদি ফড়িয়া বুঝে না আপনি মসিদে বই এই বাংলা কিতাব পড়েন আপনি ওয়াজ মা ফিল বাংলায় ওয়াজ করেন আরবিতে ওয়াজ করি আমরা কেউ দেয় যে এটা বুঝবার লাগে আল্লাহ সুহানোর সচেতন যারা আছেন তার আলোচনার খাসাত গ্রহণযোগ্য কোন আমল হই তাইলে এটা খার তরিকা হইতইব রসদ চলাইছিলাম তরিকা আমি যদি অন ওয়াজ বন্ধ করিলাই এখন বাদ দিলাই তাহলে আপনার আমার ওয়াজু ইনকমপ্লিট থাকবো অপূর্ণাঙ্গ থাকবো এখন আমরা আর একটু বিদলে আপনি আলোচনা চলতো না আমরা কিছু আমল আমরা টেস্ট করতাম আমি যে পদ্ধতি কইছি যে আল্লাহর আমরা ইবাদত করতাম মোহাম্মদ সাল্লাহিসাল্লামর তরিকায় সব থেকে বালা করসেন আর এটা সম্পর্কে কোন প্রশ্ন থাকে আলোচনা না করি তাহলে আলোচনা কিটা থাকবো অপূর্ণাঙ্গ থাকবো বুঝা গেছে এখন আমরা একটু সামনে একটু আমার লোক ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি ইমান আনার ইমান আরানলি ইমান ইমানি তা আল্লাহ ইর মাঝে নাই ওল বাহানো হাদিসের মাঝে নাই বাহত আখেরাতর প্রতি ইমান আছে হাদিসের মাঝে ছয়টা আইছে। ছয়টা ইমানর রুকন আছে আলাদা করে খাওয়ার দরকার না ইমানোর পরে ইমানোর পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইসলাম রোকন কিটা সালাতা দেখ নামাজ সালাত আদায় করা আমরা করা লাগে অজু করা লাগে কীতা করা লাগে অজু করা লাগে বড় উপবিত্র যদি গোসল করবা গোসল করিয়া আসলে আপনার কিতা করতেই গুসল যদি আপনি শূন্য তালিকায় গোসল করেন তাহলে আপনার কি তাইব শূন্য তালিকায় যদি আপনি গোসল করেন তাহলে আপনার কি তাইব যে আর অজু করা লাগতো না আর যদি প্রত্যেক কাজর নিহত নির্ভর করে প্রত্যেক কাজ কিতার উপরে নির্ভর করে নিহত নির্ভর করে সহিুল বুখারির ফয়লা হাদিস এখন নিয়ত ইরার বিষয় না ফরার বিষয় আপনার সবে বুঝানি আমার কথা এই মাফিল আজকে আপনার নিয়ত হরছেন কিনা না নিয়ত ফোরছেন না নিয়ত হরসেন বালা করি ককটা নিয়ত ফোরছেন ফড়িয়া হইসেন দেখো ফড়িয়া আত্মা তে বুঝা গেছে আপনি যদি আমার খতাব হইয়া না আমার খতাব আপনি মানতেন আপনি চেক করুক আপনার আমি সচেতন করবার লাগিয়েছে আপনার সতর্ক করবার আপনি চেক করুক কাছে গ্রহণ করার তৌফিক দান করুক কা সম্মানিত উপস্থিতি ঠিক অনুরূপ ভাবে অজুর নিহত যেটা অন্তর দিয়ে করতে হয় নামাজন নিহত করা লাগে অন্তর করা লাগে রোজার নিহত কিতাদি করা লাগে আর রাখা সম্ভব না দেখবো মানে পরবর্তীতে বালা হইলে আমরা কিতাবের মফি দিয়া দিব মানে বছর মাস শুরুবার আগেও আমরা একগ্রিয়া মাসিক নিয়ত ধরি তারপরে প্রত্যেক দিন যখন আমরা রাত্রে ঘুমাই গুমা নিস কিনা করি নিয়ত করে যে রাত্রে উঠিয়া কিনা করমি যদি কোনো রাখার নিহত না না রাখার নিহতে রাখার নিহতে আগে গুমাই খাই আর উঠতাম না সাহারিও নাই ফজর নামাজও নাই সাহারি খাবার লি গুরুত্বপূর্ণ চুন্নত বরকতময় খাবার তারপরে সাহরি খাই আনলে আমরা কিতা করছি দেখবা অনেক মাদ্রাসার মধ্যে আমার কথা বুঝা নাই লেখা গিয়া মুগ্ধি করবার লাগিয়া এবং মুগ দিয়ে কীটা নিয়ত করার নয় আমি আগামীকাল গাদামরিয়া ইংলিশ ক্যালেন্ডার রায় বারোটা বাদে চেঞ্জ হয়ে যায় আর তাকাইকিতা ক্যালেন্ডার শুধু বাংলা ক্যালেন্ডার তো বুঝা যায় বাংলা শিক্ষিত করছে আরবি শিক্ষিত করছে না ইংলিশ শিক্ষিত কেউ করছে না আপনি আজকে রোজা নিয়তে আর ইসলাম সমাজও আছে কিনা না সমাজও আছে কিন্তু এটা ইসলামও নাই আল্লাহ সব তাহলে আমরা বুঝার তৌফিক গান সুরক্ষা আমরা সমাজে একজন মানুষ আছেন দেখবা জানাজার সালাত দুয়াখর বার লাগিয়া অনা জায়গা বেড়া যায় লাগে কিনা না দুই এক হয়ে একবারে দুয়াখর একবারে খর রা না যে খর রা না জিগার যে খরন না কানে যে এই কিন্তু রসুলের তরিাত নাই রসুলা না ওটাও নাইনি দলিল আর যে খর রা কই রা না আপনার ফিরসাবে করছেন ফিরসাবেও দলিল দিয়া কইসেন যে খাস ভাবে দুয়াখরীয় আর এটা খাস দোয়া করিয়া আমরা না তার জানা দরকার যে জানাজার সালাত শেষে দোয়া আছে কিনা না জানা দরকার আছে কিনা না জানাজার সালাড টা একটা দোয়া জানাজার সালাড টা কীটা এটা দোয়া ইনা আপনাকে খাল দোয়া করা মাইয়াতের লাগি দোয়া করা জীবিত মৃত উপস্থিত অনুপস্থিত সবর লগি কিতা করা দোয়া করা আমি দরাইতাম না আমরা সমাজে অনেক মানুষ আছে চেয়ারম্যান সাহ বড় ফয়েসাহ নামাজ আয়া না দুই মিনিটের লাগিয়া হয় হ্যাঁ দেখলারি বা আমার দৌড়িতে কি আমি আইয়ার একটু খালাইতে আসলেনা তুই তার খালাকারি জিজ্ঞার করেন যে জনজান নামাজের দোয়াটা ফৌসাই হ্যাঁ দুয়াজার না তো দুইছি না এনে দিতাম না জানো কিন্তু দরাইলে খবর আছে কিন্তু নামাজ না ভাইলে কিন্তু মাই লাগাই দেখলাই নাই আমি আইয়ার একটু অপেক্ষা করতে আসলেন তো ফোন দিয়ে এখন তো ফোন জমানা কয় বা আমার তোরা দেরি হয়ে গেছে একটু অপেক্ষা করো আইয়ার তো তা অমুক শাহ ভাইয়ালে করেন যে নামাজ তোমার কোন কারণে কিচ্ছু জানেন না জানেন খালি ইমাম সাহায্য লাগে খাড়া হইবা আর খালি থকবির দিবা বাদে সালাম আমরা জানি না দেখিয়া আমরা বুঝি না দেখিয়া আমরা লাগিয়ে আলাদা একটা দোয়া লাগে যেটা রসুল সাহাবাহ লাগছে না জানাজার সালাদটাও দোয়া জানাজা সালাদার লাগে স্পেশাল যে আছে এই দোয়া তো না জানাজার নামাজ গিয়ে ফোড়তেও পারি না এখন খিতা যে ফোড়ন জানাজা ফোড়েন আল্লাহু একবার আল্লাহু একবার কোন দোয়া পড়া যায় না অনেক মসিদ মাসা আল্লাহ নামাজ পড়লাম ভাবে নামাজ পড়ছি মাসা আল্লাহ অনেক মসিদে গেলে ফরোজ নামাজ পড়া যায় না তিনবার তসবি পড়া যায় না ফাউরিলনি গত বছর ওর কথা আফ্রেন তো এলাকাতে ইলা নামাজ আসিল যেটা না মাসুরা ফোর পারসেন্ট না তসবি তিনটা ফোরতা পার্সেন্ট না ঠিক মতো নামাজ সালাম ফিরানি তাহলে তো আর শুদ্ধ করি ফল আলহামদুল্লাহলার আর তাই ফুড়িয়া দিলা ইয়া আলামুন আর তা আলামুন সারা কিছু বোঝা যায় না রসদালাম সব তাই বড় সুর হইলো কি নামাজ সুর গরু সুরসুর মুরগ মুবাইল সুরসুর কিন্তু বড় সুর কোনটা সুরির নামাজ পড়া তো আমরা লাগিয়ে দিন একজন মুসল্লি হয় না যে তুমি গীতা নামাজ পড়া আমরা তো হরমত কি নামাজর কি সুন্দর রুকুদা কেরাতি গুলা আমরা গ্রামও একবার আমি অনেক জায়গায় গইছি গ্রামে একবার তেরাবির নামাজ শুরু হইলো তেরাবি তো ফেলা সব কইলা বাদে বইয়ের জন্যে বইয়া কহিলা সময় বেশি লাগিয়ে যায় আমরা মানে বাসটাকে থেকে অনেক ক্ষেত্রে বড় গেছে এখন আজকে আসার নামাজ অনেক বাড়ির মানুষ অনেক পুয়াইন অনেক গর মানে মুরব্বী বাড়ির বই বাড়ির পেটিনতে কইসেন না আজানোর নামাজ তুমি যাও নাখানে। এখানে কিন্তু রমজান মানুষ দিয়ে তেরামিন নামাজও বাড়ির বই থাকে তোর গরের বেটিতে খবর আছে কই ভাই সব যায় তুমি অন্য বুড়া মানুষ তুমি বই সত্যি কিনা না তো তেরামিন নামাজ ফরজ না নামাজ ফরজ তে আমরা বাস থেকে গেছে না ফরজর খবর নাই আমরা নফল গুরুত্বপূর্ণ একটা নফল নামাজ শূন্য নামাজগুলোই আমরা আরো কোনো আছে না মায়ের ফরার কিছু আছে তা আমরা গিয়ে মানিক হগুলিয়া মায়ের আমরা ছোটবেলা দেখাম উবিয়া ফোর না বইয়া ফোর হগুলিয়া মায়ের ইমাম সাহেব গ্রাম দুই একগু রইলে একইলে বৌরা পার্টি যদি উবা পাটি হিমাম সাহেব কিন্তু আটিয়া দিয়ে আবার যদি আস্তে আস্তে এখানে খাইয়া সেফট হয়ে গেছে না আটটা আটলেও সমস্যা আসতে আটলেও সমস্যা তা আমরা রইলে কেউ হেসে দেখি উবা কিছু ইসলামের মাঝে নাই দূর আল্লাহ দূরত পাঠ করবার লাগিয়া কিন্তু বইয়া দূরত পাঠ করতায় আর সবাই মিলিয়ে একলাগে দূরত পাঠ করতায় সিল্লাইয়া পাঠ এটা বইয়া হোক আর উবা হোক এটা ইসলামের নাই দুরুদ আছে নামাজের মাঝে আছে কিনা না যে নামাজ পড়ে পড়ে যারা উভয়া লাইয়া মায়ের করে তারা মায়ের কেন এগুলি কেনে কিন্তু আজব তেরা চাল হ্যাপে আন্দা করে দিয়া যদি দিতো নামাজ যদি হয় তা নামাজ আপনার বাড়ি হয় ইমাম সাহর বাড়ি হয় ইমাম সাহর বাড়ি বেশি হয় ইমাম সাহর বাড়ি ফরো নামাজ হয় সুমনাথ নামাজ হয় তার বৌয়া পড়েন তার বাচ্চাদের ইসলামের বিষয় হয় তার বাড়ি বেশি তারপরে যদি আপনি বুঝেন না ওগুলো মায়ের করেন আপনি মায়ের ফাড়ায় ফাড়ায় মায়ের কিতা তুই লাগে বোরা পাঠিয়ে আমরা পাঠিয়ে আমার বাস থেকে বোরা পাঠিয়ে আর আমরা কি আমরা বহরা পাঠি তারা যখন তুমি রসুলের দিকে তারা কইস আমরা রাস্তার তরিকার উপরে আসি কারণ আল্লাহ সুফহানা যেটা নাজিল করসেন রসুল সাল্লাহ আলি সাল্লাম ইলেকশন করি হয়েছেন না রসুল সাল্লা সাল্লাম বুট ডাকি করি হয়েছেন না রসুল কি হয় আল্লাহ যারা মনোনীত করেন তাই রসুল্লেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী মহাম্মদ রসুল্লাহ সালি সাল্লাম তাই যে দিন লইয় যা কৈছেন সবটাই লোক আল্লাহ সুবাহ সাল্লা সাল্লামে কইন যে আমার মুখটা কি আল্লাহ শবত যে আমার মুখটা কি যা সবই লিখে হক না কোন কথা না মুখান সেই রহমতুল্ল আল্লাহ যেটা ইসলাম সব থেকে ভালোবাস্তা খারাপ এই কামাল শেখ সাদেখা ওয়াজ মাহিল মসজিদের মাঝে কবিতা ফোড়া এখানে কোন ওয়াজ মাহিল অধিকাংশ ওয়াজ মাহিল দিয়ে শুরু করা হয় এটা কি দরুদ কোন গ্যার্টি আছে আল্লাহ সুতরা আপনাকে মিলাইতে হইব যে রসুল সাল্লামে জানাজা ফোর রসুল্লাহামে জানাজা ফোরে কি সবরিয়া দোয়া খরচ তারা অত দোয়া খরচন রসদাই খেয়েছেন না জানাজার নামাজের পরে আমরা মায়ের আছে এখন ফরোজ নামাজ ফরজ নামাজ পরে আমরা কীদা করি সালাম ফিরিয়ে আসলে আমরা সবে কীদা করি জনজান নামাজ আস্তা বিফক্ আস্তা ফাটি এখন এ আস্তা নামাজা এখন আমরা চেকাম আপনারা তেইশ বৎসন নবী আসলা তেরো বছর মক্কা খাটাই খাটাইছেন তারপরে মদিনাত্রে মেয়ারাজ মেয়ারাজ তাকে সালাদ ফরজ করছেন পঞ্চাশ থেকে শত হক্ত আইসে ফাঁস আইছে। জিব্রাহিল জিব্রাহ আলাই ইসালাম আয়া কিতা করছেন তান্ডে কিলা নামাজ পড়তে হইব আউয়াল এবং আখের ফড়িয়া দেখাইছেন আর ও নামাজ পড়িয়া রসুল সালি সাল্লামের নিজে নামাজ পড়াই দেখা করছেন যেভাবে নামাজ পড়তে দেখো রসদরাত আসতা যদি মসজিদে নাক ইমামতি করছেন হ্যাঁ রসুল সাল্লাম ইমামতি করছেন খালি তাইন ইন্তেকালের সময় একদিন যাইতে পারছেন না অবক্করে সালাত ওটা বর্ণাতেই পাওয়া যায় রসুলাইস্লামে তারপরে নামাজের পরে রোম উসমান আলী তাই মুসলিম জাহানর শাসক আস্তা এবং ইমামতি আস্তা তাই মসিদ হইলে নামাজ পড়াইতা তাই নামাজ পড়াইতা তাই তাই নামাজ বাদে সব রে দোহা করছেন কিনা না জানার দরকার আছে কিনা আমরা ইমাম ইমাম আবু হানিফা রহমা ইমাম শাহি রহমুল্লাহ ইমাম মালিক রহমা উল্লাহ ইমাম আহমদিনুল্লাহ ইমাম আবু হানিফা রহমান জন্মগণ করছেন ইমাম মালিক রহমান তিরানব্বই ইজিৎ জন্মগণ ইমাম শাহি রহম্লা একশো পঞ্চাশ জন্মগমন ইমাম আহমদ ইম ন একশো আমরা সেসব আইমারা তারা যখন মসজিদে নামাজ ভরাইতা নামাজ ভরে তারা সবাই দোয়া কিনা জানার দরকার আছে কিনা বাংলাদেশের সবথেকে বড় কমি মাদ্রাসা হলে হাটাজারি মাদ্রাসা এটা তো নামাজ ভরে সবের লাইয়া দোয়া করেন কিনা জানা দরকার আছে কিনা আজকে মক্কা মদিনা নামাজ ভরে সবের লাইয়া দোয়া করেন কিনা না জানা দরকার আছে কিনা না আরব দেশের আস্থা ইলা মানুষ আছেন আপনার মাহিল আরব দেশের আসেন কিনা না তা আরবের বড় বড় মসজিদে নামাজ দোয়া হয় কিনা না জানার দরকার আছে কিনা আপনি এই যে যত জায়গা হইলাম কোন জায়গা নামাজ ভরে ইমাম সাহেব হাদিস দেখাইতে পারবা কিন্তু যে হাদিস বর্ণনা করছেন মোহাম্মদ রসুল্লাহ তা ন আমল কিতা আস দেখ না তাই কি ওলা আস্তা আছে ওলাস্তানি আমার কথা বুঝানি রসুল কি ওলা আস্তা আছে এখান খইতা তিনবার কৈছেন আল্লাহাম তাবার আক্তিজালিক্রাম কৈছেন তাই নো কৈছেন সাহাবাহামক হলে তারাও কইছেন প্রত্যেকে গুমানির দিকে আমরা সবাই একলাগে মিলিয়া পড়ি না একলা একলা পড়ি জামাত শুরু হয়েছে আর সালাম পিনানি মাত্র শেষ হয়ে গেছে এর ফলে আমল রসদ ইসলামে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমল লি গিয়েছেন সাহাবাই এইভাবে আমল করছেন এইভাবে আমল রসদালাম থেকে ফা যায় তারপরে আয়তুল কুরসি ফোর কথা কইসাহে যদি আয়তুল কুরসি ফোরে ফরোজ নামাজ কুরসি তাহলে তার বেশ তো যাইতে পারেন না জাননা যাইতে পারেন না ও কারণে যে সে মারা যান না যায় তো জানা মারা না যাওয়ার কারণে সুভান আল্লাহ আমল নামাজ আপনি কুরসি নামাজ পরে আপনি সুবাহুল্লাহ আসকার আছে যে নামাজের পরে কিতা জিকির পড়তাম কিন্তু আমরা কিলা জিকির আমরা সবাই মিল মিলিয়া রসীলর তরিকা হয়েছে রসীলের তরিকা যদি না হয় তো আল্লাহ লাইবা হইতে পারে মেহনত করছি সাব পাই মুনানি কোনো কষ্ট করছি কোনো দেশরত বড়ো বড়ো আলেমহলেই আল্লাটা সাপ কিছু পাই মিলানি আলেমখলে বুঝলাম নি আলেমহলার দোহাই দিয়েছলে না খবর গেলে আলমহলর দোহাই খামে হইত না সারাদিনে গাত কুচ্ছে আমার কথা বুঝলেন গাঁতছে কয়া রাস্তা এখন আপনি গেলে খুব খুশি খুশি নাইনি পরিশ্রম বেশি করছে তারপরে খুশি না এখানে আপনার তো দোষা হি লাগছে বেশি ই বেশি আপনাকে দিয়া যা কীটা কই একু বড় দিয়া যা হে যদি চিল্লাই আসে পাশে দলা করে সব মানুষ হ্যাঁ তোরে খেয়ে গেছে ফাঁসাত তুই দশাত বুঝলি এখানে এখন যদি কয়ে বুঝছি না তো আর আলে নবীরা করত না নিজের তরিকা বানাইতা রসুলের তরিকা ইবাদত করলে আল্লাহ সুভানা সন্তুষ্ট হইনাইক রামের তরিকা করলে সন্তুষ্ট হইন আপনি নামাজ শেষে ইস্তেমাই সবরই আছে বাংলাদেশের সবথেকে বড় কৌ মাদ্রাসা হঠাৎ আগে সিলেট যে ইস্তেমা হয়ে গেল অনেক মানুষ নামাজ গেছে আমরাও গেছি নামাজ নামাজ ভরে দেখি দোয়া নাই আর আমরান মসজিদ আমরা এলাকাতে দোয়া করলে বার আমার বাসদাতাতে ঘুরি আর ইমাম সাহেব আর মুসিবত খরল একগু খুশি না খরলেও আর একগুড়ো খুশিও যে বিফত রাস্তায় আটলেও আরো ইমাম সাহেব নাই আপনি আমি বদলি থানাঘুরার নামাজ তারাবিন নামাজ তানাঘুরার নামাজ এসেছে এটাতে কি বদলি হই তৈরি হাকিস বদলি হইতে নাই মুসল্লি যখন বদলিবা তখন কি সংশোধন হইব তখন ইমাম সব সংশোধন হইব মসজিদ সংশোধন হইব ফাড়া সংশোধন হইব আমার গড় সংশোধিত হইব আল্লাহ তৌফিক দান কা সম্মানিত উপস্থিতি আমরা দেশ অনেক বিষয় আসল আর মাতা যাই তো না সে কাজছেন তানদের সামনে লইয়া বিস্তারিত আর বেশি আলোচনা করার সুযোগ নাই আমার দেশেও অনেক জাত খতম আছে আছে কিনা না খতমে শিফা খতমে নারীমে খাজা গান বুখারি গতম আছে কিনা না খতম শেষ করি দেব একটা খতম কথা আমার এই ধরে কই যে ইউনুস আলাই মাসের ফেট গিয়া বিভদ পশলা একটা দোয়া ফসলা জানেনি এটা দোয়া কিতা বিপদক হেস্লা হ্যাঁ বিপদক এই কী করসন এই দা করাহা ইনতা তুমি সারা কোনো ইল্লা না ইবাসর যোগ্য সত্যিকার ইবাদতর যোগ্যাকা তোমার পবিত্রতা ঘোষণা করি আর আছে কিনা না খতম যখন ফোর বিভোদ বর্জন আল্লাহাল মানুষে ফোরন আসে বা যে মানুষের ফোরন যে না হেন সবাই ফোড়াই বিদেশ থেকে পয়সা দিয়া করবা ফোর তাই বাড়িতে ঘুমাইরা তাই সিগারেট খাইরা বাজারও যাইরা বড় কথা ফোড়াইলাম তো বিপদে অন্য মানুষের ফোড়াইব আমরা সোয়াবো কেনা পেশা শুরু হয়ে গেছে আমি ফুরলাম ফড়িয়ে আপনার দিয়ে লাইলাম আর আপনাকে আমার না যে মূল নাই গোড়ে দি দা গোড় নাই আর ফাড়া বসির আল্লাহ সুহান এক লাখ অতবার পড়লে খতম হয়ে যায় এটা খে বানাইল খতম ই তরিকাটা খেয়ে দিল এটা রসিল ফর্তা এটা সাহবাইকে নামক হরস এটা কি সাহবাইকে নামক আল্লাহ সুবাহিত এই ধরনের বুঝতে নাই কিন্তু দেখছি অনেক ফরে বুখারি রেখা লেখা হয়েছে কিন্তু আমরা বুখারিও খতম হয় মানে খুব গরম মানে বুঝি ডাইরে একশন যাই একশন গেলে কি একশন কোনো জিনিস উপকারী হইলে হালাল হয়ে যায় চুর করিয়া অনেকর সংসার চলে তার চুরি তো উপকারী হয় অনেকে গুস খাইয়া সংসার চালায় গুস তো তার লাগে উপকারী হয় কিন্তু উপকারী হইলে কি এটা হালাল দেখতেই এটা রসুনের তরিকা আছে কিনা ইস্তামের তরিকা আছে কিনা যদি ইস্তামের তরিকা ও এটা আল্লাহ সুবানা দুনিয়া হল আখেরা দুনিয়াতে আপনার আর আপনার দিছে না কিন্তু না কারণ নম্বর ঠিক তরিকা দেখাইছেন না যে আপনি করি লাই আমি আমি করি আর তরিকা দেখাইছেন না সম্মানিত উপস্থিতি আমরা যেকোনো কাম বাঁধেন মাহিল শেষে সব কবি দোয়া করি রসলামে মাফিল শেষ কি দোয়া পড়তেই ঠেকে যে গাড়ি উঠলে দোয়া করতে হইব আতুলা দোয়া করল না গাড়ি সরার দোয়া পড়তে হইব ঘুমাইবার সময় আতুলা দোয়া পড়লেইবেন না যেটা ঘুমাইবার দুটা যদি সবে শিকাই দেওয়া দিতে পারে কিন্তু এই কেন আত্তা মারি দোয়া করার কোন সুযোগ নাই কিন্তু আপনি আপনি আত্মা দোয়া করুক কোনো জায়গা দোয়া কোব লইব আল্লাহ সুভান ও আর যা হাদিসের মাঝে দোয়া করলে আল্লাহ খালিয়াতে না রসুলের সুন্নারে আপনি মানলানা ফরজ নামাজ রসুলের তালিকায় ফলেন রসুলের সুন্নারে আপনি অবজ্ঞা আপনি যত মানে আমল এটা আল্লাহ না কারণ না ঠিক অনুরূপ ভাবে আপনার বাড়িতে আমি গেছি আমার কি আমি যার বাড়ি খাইছি তার লাগে দোয়া করতাম মাল্লাম হোম ওটাই রসুলোর সুন্নতি তরিকা ইটা না করিয়া যদি আমি আরো বহু দোয়া করি কিন্তু রসুলোর সূন্যরে কিন্তু করলাম চিন্তা করলাম না নির্বাসনও দিলাম আল্লাহ সমিতি আরো আলোচনা ইসলাম মানার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লি সাল্লামে হোসেন প্রত্যেকে দায়িত্বশীল প্রত্যেক তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে জবাব করতে যারা প্রধান গৃহকর্তা যারা তার আর দায়িত্বশীল গৃহর মানুষই ইসলাম মতো চলের কিনা আপনার সন্তানের খানিক খাইতে ডাইনার দিয়ে খায় কিনা বিসমিল্লা খাইয়া খায় কিনা ডাইন খাতে ঘুমাইন কিনা ঘুমানোর দুয়া পড়ছে কিনা টয়েটে যাইতে সময় সঠিকভাবে টয়লেটে যার কিনা দুয়া পড়িয়া সঠিক সঠিকভাবে বারোর কিনা তার পবিত্রতা ইকাইতা তার সালাত ইকাইতা তারে আহ তার পরিবারের মানুষ লোকিলা ব্যবহার করতো ওটা সাথে কিলা ব্যবহার করতো ওটা একইতা আজকাল কিন্তু আমরা গাফেল উঠে ঘুম থাকি উঠিয়া বাপে খাইছেন নি মায়া খাইছেননি বইনে খাইছেন নি তার নাই হে তার নাস্তা খাইয়া যায় সে যখন বাড়িতে থাকে তার আশেপাশে যারা মানুষ আছেন প্রতিবেশী এই প্রতিবেশীর হক আদায় করতে হইব প্রতিবেশী ঠিকমতো খাইছেন কিনা না এটা দেখতে হইব আমরা তো গাড়ি গিয়া বইলে যদি বিচার সিট বই গাড়ি যদি লাইনের গাড়ি বই আর সিট বই ফাউরটা একটু লাইয়া বই আর আমার খান যে বই হে কোনো বই সিট থেকে অবস্থা আমি প্রতিবেশীর হক আদায় করছি এক ঘন্টা লাগে যখন যাই মিবেশী লাগে আমার সামনে লেগে আমার লোক ইমাম সাহেব বইছেন আমি দেখতাম যে আমি যতটুকু জায়গা পড়িয়া তানলে সুন্দর করে বইবার ব্যবস্থা করতাম ওটা ঐ লাগে আমার দায়িত্ব রসদালামে কোশ প্রত্যেক দায়িত্বশীল মারা ওই লাগিয়ে দায়িত্বশীল পরিবারের প্রধান হিসাবে তারার এইগুলা দেখতেই সঠিকভাবে সন্তান প্রতিপালিত হর কিনা না ইসলামরূপে আছে কিনা না খালি সকালে উঠিয়া ইংলিশ আগে সকালে ঘুম থেকে উঠলে বাড়ি কোরআন এখন ইতা নাই এখন ঘুমাইতে ঘুমাইতে মোবাইল টিফাই টেলিভিশন ইন্টারনেট ওটা দেখতে দেখতে রায় একটা বয়স যার এখন ঘুম থেকে উঠে উঠে লোক আটটার সময় দশটার সময় ইসলাম খালি ওয়াজ মারফিল সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ করিল্ল ইসলামের হক আদায়িত নাই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামে মানতে হইব আপনি মসিদে জেলা ইসলামে মানতা আপনি মারফিল আইলে জেলা ইসলামে মানতা আপনি বিয়াবাড়ি গেলেও ইসলাম মানতা আপনি পুরিরে বিয়া দিলে ইসলাম মতো মানুষের ইসলামী সুহানা আল্লাহ সুহানা এই মাহিলা যারা আয়োজন করছেন আল্লাহ সুহানা তার আয়োজনটা কবুল খুরক্ষা তারার এই দিনের প্রতি আরো বেশি আগ্রহ করিতে আল্লা সুফহানা